কাল আগে খেলনা জেপেঠো সবসময় চাইত তার নিজের একটি বাচ্চা হোক আজ আমি তৈরি করবো একটি সুন্দর ছেলে পুতুল নিজের ছেলের মতো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 তুমি অনেক বাচ্চাদের আনন্দ দিয়েছ তোমার তৈরি পুতুল দিয়ে এজন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই বিশেষ এক উপহার দিয়ে তোমার মহান কাজের জন্য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 আর সব সময় তার কথা শুনে চলবে যদি অবাক করে দিও কাল সকালে পরদিন সকালে জিপেটো ঘুম থেকে উঠে দেখল বিনোকিও বসে আছে তার পাশে তাকিয়ে আছে তার দিকে আর চোখের পাতা ফেলছে আমার পুতুল জীবন্ত হয়ে উঠেছে বসবাস করতে লাগলো একসঙ্গে এবার পিনকিওর বয়স হলো স্কুলে যাবার বাবা এখন আমি বড় হয়ে গেছি আমিও স্কুলে যাব অন্য বাচ্চাদের মতো প্লিজ আমাকে এনে দাও বই আর পেন্সিল নিশ্চয় আমি নিয়ে খুব তাড়াতাড়ি আমি ওটা পরে নি আজ ওটা খুব পুরনো হয়ে গেছে আর গেছে আমি ওটা পড়তে চাই না এখন চাও আমার সোনা ভালো করে পড়াশোনা করে আমাকে গর্বিত করো ধন্যবাদ বাবা বাই দেখা হবে পিনোকিও স্কুলের দিকে গেল আনন্দের সঙ্গে রাস্তায় সমস্ত দোকান মানুষ আর বাজার হাট দেখতে দেখতে হঠাৎ রাস্তায় একটি জটলা দেখতে পেল সে আস্তে আস্তে ভেতরে ঢুকে কি হচ্ছে তা দেখার চেষ্টা করল সে দেখতে পেলো একটি বড় রঙিন তাবু সেটা ছিল একটি সার্কাসের তাবু এক ক্লাউন ছিল গেটের সামনে পিনোকিও গেট ঢুকতে গেল কিন্তু ক্লাউন বাধা দিল পারবে না, ছাডা. একজন জাদুকর ম্যাচেট দেখা ছিল একটি ভালুক চালাচ্ছিল এক ইউনিসাইকেল পিনকিও অবাক হয়ে গেল আশ্চর্যটা পিনোকিও স্টেজের কাছি গেল ভালো করে সব দেখার জন্যে শুলো সে দিল। একদম যাবে না সার্কাস ছেড়ে এখন থেকে তুমি এই সার্কাসের অংশ আমার জীবন পুতুল আমাকে যেতে দাও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 ধন্যবাদ তুমি এত দয়ালে তুমি কোথায় চলেছ এত তাড়াহুড়ো করে আমি বাজারে যাচ্ছি স্কুলের বই কিনতে স্কুলের বই কেন তুমি ভাবো না বার্গার কেনার কথা আর আর দুধ আইসক্রিম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 তার একটি খামারি পৌঁছাল আমি মনে করি পিনকিও একটি গর্ত খুঁড়ল সে তাড়াতাড়ি সব কটি কয় গর্তে রেখে তা মাটি দিয়ে ঢেকে দিল এখন এই গাছটি বেড়ে উঠবে আর আমি বিড়াল বিড়ল সাহায্য করো কেউ আমাকে সাহায্য করো এটা ছিল একটা ফান যা শিয়ালের তৈরি আমি ভুল লোককে বিশ্বাস করেছিলাম আমি আমার বাবার কথা শুনিনি তাই বিড়ালার শিয়াল আমাকে পোকা বানালো এটা আমার পাওনা ছিল হঠাৎ পরে এসে দাঁড়ালো हो लम्बा होते शुरू कर नाक हलो তার কারণ তুমি মিথ্যে কথা বলছো তুমি যত মিথ্যে বলবে তত সেই হয়ে গেল এখন যখন তুমি সত্যিটা বললে আমি তোমাকে ছেড়ে দিলাম আর তুমি এবার তোমার বাবার কাছে যাও পরী আর জাদু কাঠে ঘুরিয়ে দিল পিন ওপরে আর সেই সেখান থেকে উড়ে গেল ধন্যবাদলো পথে দেখা হলো দাঁড়াও দাঁড়াও পিনকিও তুমি কোথায় চলেছো এত তাড়াহুড়ো করে সবার সঙ্গে আমি যাচ্ছি টয়ল্যান্ডের দিকে দিকে কোথায় সেটা আর আমি কেন যাব সেখানে তার বন্ধুর সঙ্গে চলে গেল টয় ল্যান্ড দিকে পিনকিও আর রোমিও মিষ্টি খেলো নাগে চললো আর খেলনা নিয়ে অনেক মজা তারা দিন ধরে থাকলো টয় কিছুটা দূরে সে দেখলো একজন মানুষ গাধার উপরে চড়ে আসছে জোরে হাটো আমি তোমাদের বিক্রি করব বাজারে একটা কেও বুঝলো যে এটা একটা ফন্দি ছু কানা ঘোষ শুনতে পেল যে না সে পৌঁছালো গ্রামের বাজারে তুমি কি যে পেটোর কথা জানো সে তার ছেলেকে খুঁজে বেড়িয়েছে সারা গ্রামে কিন্তু সে তাকে খুঁজে পায়নি তাই সে সমুদ্রে গেছে তাকে খুঁজতে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 তারা একসঙ্গে করলো অনেক কাঠের টুকরো আর এলো ও আমার পিনকিও তুমি আমাদের বাঁচাবে আমি তোমার ছেলে এটা আমার কর্তব্য তোমাকে রক্ষা করা আমি গর্বিত তোমাকে নিয়ে সেই মুহূর্তে পরিয়ে এলো তুমি কিছু কামড়াচ্ছে আর আমার চামড়া আমি একজন মানুষ হয়ে গেছি আমার স্পন্দন হচ্ছে আমাকে একটি ছেলে দিলে দয়ার এটা তোমার ভালো কাজের জন্য যদি তুমি ভালো কাজ করো সারা পৃথিবী সবসময় তার আশীর্বাদ তোমার ওপরে থাকবে তারপর পিনক্ষীয় আর জেপেটও সুখে বসবাস করতে থাকল আর আরো সুন্দর খেলনা তৈরি করতে থাকলো বাচ্চাদের জন্য